বাংলা মানবতার Samadhan আসসালামু আলাইকুম ওর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা বিগত পর্বে তালাব কাসবিল হালাল হালাল তথা বৈধ উপার্জনের গুরুত্ব অপরিহার্যতা এবং হারাম উপার্জন থেকে বেঁচে থাকবার অপরিহার্যতা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কোরআন এবং সুন্না থেকে আমরা দেখেছি যে হালাল সম্পদ উপার্জন করা এটি হল মানুষের ইবাদত কবুল হওয়ার আল্লাপাক রবাহ আল আমিনের নিকট তার আমল মকবুল হওয়ার পূর্ব শর্ত আর অপরদিকে হারাম উপার্জন হারামভাবে সম্পদ উপার্জন করা এটি হলো আল্লাপাকব নিকট নিকটবান্ধার আমল অগ্রহণযোগ্য হওয়ার কারণ আলোচনার শেষ পর্বে আমাদের এটাও দেখেছি আমরা একটি বিষয় আমাদের গত পর্বে আলোচনা এসেছিল সেটি হল যে অনেক সময় আমরা অনেকে হালাল উপার্জন থেকেও আমরা বিরত থাকি অথবা কেউ কেউ হালাল উপার্জন বৈধ সম্পদ বা বৈধ সম্বল অবলম্বন করাকে তাবাক্কুলের পরিপন্থী মনে করে থাকে হারাম সম্পদ উপার্জন করা থেকে বিরত থাকা বা হালাল সম্পদ উপার্জন করার যা অপরিহার্যতা এর সাথে তাবাক্কুলের একটি সম্পর্ক এখানে রয়েছে তাবাক্কুল এটি কখনোই হালাল সম্পদ উপার্জনের পিছনে নিজের শ্রম এবং সময় ব্যয় করার পরিপন্থী নয় তাওয়াক্কুল এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট বিষয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ আমালুল কল্প একজন মানুষকে একজন ইমানদারকে আল্লাপাক রব্বল আলমিনের উপর তাওয়াক্কুল করতে হবে এটি না করে কোনো উপায় নেই একজন মুমিনকে তাবাক্কুল করতেই হবে আল্লাপাক রব্বল আলমিন মধ্যে নির্দেশ প্রদান করেছেন ও আল্লাহ ফাল ইং কুম তুমিন যদি মুমিন হয়ে থাকো তোমরা তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর তোমরা ভরসা করো আল্লাহ রবাহ আলমিনের উপর নির্ভর করো এটি সুরাতদার তেইশ নম্বর আয়াত সুরতুল মায়েদা আয়াতের মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন হজরত মুসা আলহিসুলাম সম্পর্কে বলেছেন ইয়াক ইনকুন্তম আমসাইলিস তার জাতিকে বললেন হে আমার জাতি তোমরা যদি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিনের উপর ইমান গ্রহণ করে থাকো ইমান আনয়ন করে থাকো ফলে ইহি তাবাক্কালু তাহলে তার উপরেই তোমরা তাবাক্কুল করো ভরসা করো ইনকুন্তুম মুসলিমিন যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সামনে আত্মসমর্পণকারী মুসলিম হয়ে থাকো মুমিন হলে তওয়াক্কুল করতে হবে মুসলিম হতে হলে তাবাক্কুল করতে হবে তো মুমিন এবং মুসলিম হওয়ার জন্য তাবাক্কুল করার অপরিহার্যতা রয়েছে কিন্তু আবার প্রশ্ন হলো তলাবু কাসমিল হালাল হালাল এবং বৈধ পথে সম্পদ উপার্জন করার যে অপরিহার্যতা তো এই বৈধ হালাল পথে সম্পদ উপার্জন করা জীবন জীবিকার প্রয়োজনে সম্পদের সম্বল অবলম্বন করা এটাও শুরিয়াতে কোরআন এবং সুন্দর মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখিত একটি বিষয় তাহলে দিকে তাবাক্কুলও করতে হবে আল্লাহর উপর ভরসা এবং নির্ভর করতে হবে আবার সম্পদ উপার্জনের পিছনেও পরিশ্রম করতে হবে এই দুটি বিষয়ের মধ্যে আমাদের কারো কাছে একটু কনফ্লিকশন মনে হতে পারে একটু বৈপরীত্য এবং একটু সাংঘর্ষিকতা মনে হতে পারে কিন্তু প্রকৃত অর্থে তাবাক্কুলের ব্যাখ্যা যদি আমাদের সামনে চলে আসে এবং তাবাক্কুলকে কেন্দ্র করে মানুষের যে কাজ আমল মানুষের যে শ্রেণী বিন্যাস সেটা যদি আমরা একটু দেখতে পারি তাহলে আমাদের সামনে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে উঠবে প্রিয় দর্শক তাবাক্কুলের যেই ব্যাপার তাবাক্কুলকে কেন্দ্র করে মানুষের মধ্যে আসলে তিনটি শ্রেণী গড়ে উঠতে পারে বা গড়ে উঠে আন্না সুমুন কাসিমুন আফি হাদ আমর মানুষ এই বিষয়ে তারা তিন ভাগে বিভক্ত কেউ এমন আছে যারা তাবাক্কুলের মাধ্যমে বাল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর ভরসা করা নির্ভর করা তাবাক্কুল করার নামে যাবতীয় সব রকমের উপায় উপকরণ অবলম্বন করাকে তারা পরিহার করে চলে এটা এক শ্রেণী আর এক শ্রেণী হলো তার সম্পূর্ণ বিপরীত তারা শুধু বস্তুর পিছনেই শুধু আসবাবের পিছনে শুধুমাত্র জীবনের উপায় উপকরণ এগুলোকেই তারা অবলম্বন করে এবং এগুলোর উপরেই তাদের আস্থা এবং ভরসা নির্ভরতা সম্পদ ছাড়া সম্বল ছাড়া তাদের আর কারো উপরে কোনো সত্তার উপর তাদের কোনো আস্থা কোনো নির্ভরতা তাদের নেই আরেকটি শ্রেণী হল এই উভয় শ্রেণীর মাঝামাঝি শ্রেণী অর্থাৎ তারা জীবনের জন্যে উপায় অবলম্বন করা থেকেও তারা বিরত থাকে না বিভিন্ন আসবাব এবং উপায়কে তারা প্রত্যাখ্যান করে না বরং তারা জীবনের জন্য প্রয়োজনীয় উপায় এবং উপকরণ অবলম্বন করে আবার তারা আল্লাহ নির্ভর করে। অর্থাৎ তারা উপার্জন করে ঠিক সম্বল সংগ্রহ করে ঠিক তাদের হাতে সম্বল থাকে ঠিক আসবাব তাদের কাছে থাকে এটা ঠিক কিন্তু তাদের ভরসা তাদের নির্ভরতা তাদের দৃষ্টি আসবাব এবং এই উপায় উপকরণ এই সম্পদ এবং সম্বলের উপর তাদের দৃষ্টি এবং তাদের আস্থা বিশ্বাস এটার উপর থাকে না বরং তাদের আস্থা এবং বিশ্বাস থাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর তাহলে তারা একদিকে সম্বল অবলম্বন করে অপর দিকে তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপরও আস্থা এবং ভরসা রাখে এটি হল তৃতীয় শ্রেণী কোরআন এবং সুন্নার দৃষ্টিতে কথা স্পষ্ট বলা যায় যে যারা উপায় উপকরণকে সম্পদ এবং সম্বলকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে যারা আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করার তাবাক্কুল করার দাবি করে তারা মূলত আসলে সুন্না পদ্ধতিতে আল্লাহর রসুল নির্দেশিত অধ্যায় তারা আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর ভরসা করে না তারা তাবাক্কুল করে না বরং তারা উমরে ফারুক রদি আল্লাহুদ আলানহুর ভাষায় তারা হলো তাওয়াক্কুলের নামে প্রহসন করে আর ঠিক বিপরীত দিকে যারা শুধুমাত্র উপায় এবং উপকরণের উপরেই শতভাগ নির্ভর করে এবং তাদের দৃষ্টি উপায় উপকরণ সম্পদ সম্বল পর্যন্তই সীমাবদ্ধ থাকে এই সম্পদ সম্বলের পিছনে যে এক মহান সৃষ্টিকর্তার ক্ষমতা এখানে কার্যকর তার ক্ষমতা তার পাওয়ার সেই রব্বুল্লাহ আলমিনের ইচ্ছাই যে এখানে কার্যকর সেদিকে তাদের দৃষ্টি থাকে না তারা মনে করে আমি যে সম্বল উপার্জন করেছি এর দ্বারাই সব কিছু হবে তাদের সম্বল থাকে উপায় থাকে এবং তাদের নির্ভরতা উপায়ের উপরই থাকে তো এই শ্রেণী তারা মূলত আল্লাহ রাবুলের উপর তাবাক্কল করল না তাদের তাবাক্কল এবং তাদের নির্ভরতা হলো দুনিয়ার সম্পদের উপর সম্বলের উপর এক কথায় তারা হলো বস্তুবাদী চিন্তার ধারক আর মধ্যবর্তী যেই লোক যাদের প্রকৃত সঠিক চিন্তা মধ্যপন্থা অবলম্বনকারী তারাই হলো প্রকৃত ইমানদার যারা আসবাবও অবলম্বন করে যারা উপায়ও উপকরণ সংগ্রহ করে কিন্তু উপায় উপকরণের উপর সম্পদের উপর সম্বলের উপর তাদের আস্থা এবং ভরসা থাকে না তাদের ভরসা থাকে আল্লাহ রব্বরা আগামীদের উপর এই তৃতীয় যেই পরিপ্রকারের লোক এই তৃতীয় প্রকারের মানুষগুলোই আসলে প্রকৃত অর্থে তাবাক্কলকারী এবং তারাই হল সাংবাদ এবং সঠিক ইমানদার প্রিয় দর্শকের বিষয়টি আমরা আল্লাহ নবীর সুন্না থেকে এর বেশ কিছু প্রমাণ আমরা পেতে পারি যে আসলে প্রকৃত প্রকৃতকারী কে তার পরিচয়টুকু আমরা এখান থেকে জানতে পারি থেকে এক হাদিসের মধ্যে বিবরণ এসেছে এক ব্যক্তি এসে নবী আকরম সাল আলিহী কাছে জিজ্ঞাসা করল কআ রাহসুল আল্লাহ এক ব্যক্তি এসে আল্লাহ নবীকে বলল হে আল্লাহ নবী আকিলহাওয়া আতবাক্কাল আল্লাহ আমি কি আমার উঠ এটাকে বেঁধে আল্লাহ রব্বুল আলমিনের উপর ভরসা করব করবো হাওয়া না আমি উটটাকে ছেড়ে দিয়ে আল্লাহ রবাহ আলমের উপর ভরসা করবো যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলমিন আছেন আল্লাই উটটাকে সংরক্ষণ করবেন আমার উঠকে আল্লাহ হেফাজত করবেন তো আমি কোনটা করব এবং কোনটাকে তাবাক্কুল বলা হয় নবী আকরম সাল আলিহি আসাল্লামের সাদ করলেন ভরসা করো তাবাক্কুলের অর্থ এটা যে তুমি রশিদ দিয়ে তোমার উটকে বাঁধবে তুমি তোমার উটকে তোমার উপকরণ দিয়ে সংরক্ষণ করার ব্যবস্থা করবে কিন্তু তোমার মনের অবস্থা থাকবে হলো এই আমি যেই দিয়ে বেঁধেছি আমি যেই উপকরণ অবলম্বন করেছি এই উপকরণ এবং এইটা এটা খুবই দুর্বল একটি ব্যবস্থা এটি যে কোনো মুহূর্তে এর কার্যকারিতা শেষ হয়ে যেতে পারে কিন্তু আমার এটা রক্ষা করবেন একমাত্র আল্লাহ বাক রব্বুল্লাহ আলমিন উপায় অবলম্বন করব কিন্তু বিশ্বাস এবং আস্থা থাকবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের উপর এটি হলো আসলে তাবাক্কুলের হাকিকত তাই বললেন তুমি তোমার রক্ষা করার জন্য তোমার পর্যাপ্ত ব্যবস্থা তুমি গ্রহণ করো গ্রহণ করার পরে তোমার ব্যবস্থার উপর তোমার আস্থা থাকবে না তোমার আস্থা থাকবে আল্লাপাক রবাহ আলমিনের উপর এর নাম হলো তাবাক্কুল আল্লাহ প্রিয় দর্শক আমরা ছোট্ট একটু বিরতি নিব বিরতির পরে এসে আমরা তাবাক্কুল সংক্রান্তে আরও কিছু আলোচনা করব বিরতির সময়টুকু তো আপনি আমাদের সাথেই থাকবেন কি প্রদর্শক করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना जानते हम देख कुरानी बृहस्पतिवार सन्धार साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी बांगल्वी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 कत सुर भाव पवित्र कुरान अगणित जीवन केल्ला प्रिय दर्शक पूर्वे তাবাক্কলের হাকিকত নিয়ে আলোচনা করছিলাম যে আসলে প্রকৃত তাবাক্কলকারী কে মানুষ তো তিন রকম তিন শ্রেণীর মানুষ এখানে রয়েছে এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রকৃত অর্থ তো আমরা আলোচনার মাধ্যমে দেখেছি আল্লা নবীর হাদিসের মাধ্যমে যারা টোটাললি উপায় উপকরণ সহায় সম্বলকে পরিহার করে চলে তারা তাবাক্কলকারী নয় আবার যারা উপায় উপকরণ অবলম্বন করে উপায় উপকরণের উপরেই পরিপূর্ণ তারা তাদের আস্থা নির্ভরতা থাকে আল্লাহ রব্বুল আলমিনের উপর তাদের আস্থা এবং নির্ভরতা থাকে না তারাও তাবাক্কুলকারী নয় বরং তাবাক্কুলকারী হল তারা যারা সাধ্য সামর্থ্যের আলোকে উপায় এবং উপকরণকে তারা অবলম্বন করে কিন্তু তাদের ইয়কিন এবং তাদের আস্থা এবং তাদের বিশ্বাস তাদের ভরসা থাকে আল্লাহ রব্বুল আলমিনের উপর তারাই হলো প্রকৃত অর্থে তাবাক্কলকারী এক্ষেত্রে নবী আকরম সাল্লামের একটি আলোচনা করতে পারি শরীফের মাধ্যমে যদি আল্লাহ রব আলমিন যথাযথ তবাক্কুল করতে যেভাবে আল্লাহ পাখ রবুল্ আলমীর উপর তাবাক্কুল করা উচিত ঠিক সেইভাবে সেই প্রক্রিয়ায় সেই পন্থায় যদি তোমরা আল্লাহ করতে লা কামা তাহলে যেভাবে পৃথিবীর পাখিকুল পক্ষীকুল তারা যেভাবে প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে রিজিক ভোগ করে তোমরাও ঠিক এভাবে তোমরা রিজিক ভোগ করতে পারতে তাকে দুঃখ হিমাসন বা তারা প্রতিদিন পাখিগুলো তাদের নিড় থেকে খালি পেটে বের হয়ে যায় সকালবেলা সকালবেলা পাখিগুলো ঘর থেকে খালি পেটে ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায় কত রূপিত না অতপর তারা যখন সন্ধ্যাবেলায় আবার যার যার নিড়ে ফিরে আসে তখন পাখিগুলোর পেট ভর্তি থাকে উদর পূর্ণ থাকে তো এই হাদিসের মধ্যে নবী আকরম সাল্লাহ আলি আসাল্লাম বললেন যদি তোমরা সত্যিকার হাতে তাবাক্কুল করো যথাযথভাবে তাবাক্কুল করো যেভাবে তাবাক্কুল করা উচিত সেভাবেই যদি তোমরা তবাক্কুল করো তাহলে আল্লাহ রব আলিন তোমাদেরকে এই ধরনের পাখির মতো করে তোমাদেরকে রিজিক আল্লাহ করবেন প্রিয় পাখর আলমিন লক্ষণীয় বিষয় হল এই যে পাখির মতো আল্লাহ রব্বুল আলমিন এখানে এই কথা বলেছেন আল্লাহ পক্ষ থেকে ওয়াদা দেওয়া হয়েছে এখন হক্কা তাবাক্কুলিহি মানে কি যথাযথ তাবাক্কুল করার উপায়টা কি তো এটা তো নবী আকরম সাল আলিহাসাল্লাম এখানে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিলেন পাখির দৃষ্টান্ত এবং সেখানে আল্লাহ বললেন তাকুমাসন তারা সকাল বেলা ভোরবেলা পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আবার সন্ধ্যাবেলা ভরা পেটে ফিরে আসে। এখান প্রকৃত তাওয়াক্কুলের মর্মটা এখান থেকে বুঝে আসে তাক দু হিমা আসন ভোর হলে পাখিগুলো কিন্তু ঘরে বসে থাকে না পাখিগুলো যার যার নিড়ে বসে থাকে না যে আমি এখানেই বসে থাকি এখানেই আমার রিজিক চলে আসবে এখানে আমার আহার চলে আসবে এটা নিয়ে পাখিগুলো বসে থাকে না বরং তারা সকাল বেলায় ভোর বেলায় তাদের খাদ্যের সন্ধানে রিজিকের সন্ধানে পাখিগুলো সব নিড় ছেড়ে তারা দূর থেকে দূর পথে তারা চলে যায় আকাশে উঠতে উঠতে কত বহুদূর পর্যন্ত তারা চলে যায় এবং যার মতো যেই পাখি যে পাখিগুলো যেদিকে যাওয়ার সেখানে গিয়ে গিয়ে তারা এক এক জায়গায় গিয়ে তারা অবস্থান করে এবং সেখান থেকে রিজিক সংগ্রহ করে আবার সন্ধ্যাবেলায় তারা তাদের বাড়িতে ফিরে আসে তাহলে পাখিগুলো রিজিক পায় ঘরে বসে থেকে পায় না বরং তাদেরকে তাদের চেষ্টা এবং সামর্থ্য ব্যয় করতে হয় তারা চেষ্টা সাধনা করে ব্যয় করে এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন কাজে এই হাদিস থেকে এই কথাই বুঝে আসে যে প্রকৃত তা হলো এই যে নিজের চেষ্টাটুকু করবে। নিজের প্রক্রিয়াটুকু অবলম্বন করবে যেই প্রক্রিয়ায় প্রয়োজন পূরণ হতে পারে সেই প্রক্রিয়া বাঁধা পূরণ করবে অবলম্বন করবে এরপর আল্লাপাক আক রাবুল্লা আলমিনের শক্তির উপর আস্থা এবং ইয়কিন এবং বিশ্বাস আস্থা রাখবে যে আমি আমার প্রক্রিয়া অবলম্বন করলাম আমি আমার চেষ্টা সাধ্য ব্যয় করলাম কিন্তু আমার এই প্রয়োজন পূরণ করার আসল মালিক হলেন আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয় দর্শক তাহলে এই হাদিস থেকে আমরা তাবাক্কুলের চমৎকার হাকিকত বুঝতে পারলাম যে তাবাক্কুল আসলে ইসলামের নিকট তাবাক্কুল কোনটাকে বলা হয় কোন পর্যায়েকে আসলে তাবাক্কুল বলা হয় আমরা ফারুক্লাহ থেকে আরেকটি ঘটনা এখানে আলোচনা করতে পারি যেটি ইবনু আবিদুনিয়া তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন গ্রহণযোগ্য সনদের মাধ্যমে উমরে ফারুক রদি আল্লাহু তাল আনহুর যুগে একদল মানুষ ইয়ামান থেকে তারা আসলো ইয়ামান থেকে এসে তারা তারা কোনো সহায় সম্বল পথ পাথেয় পথের পাথেয় কিছুই তারাই আনেনি এমনিতেই তারা খালি হাতে মুদিনাতে চলে এসেছে খালিফতুল মুসলিমিন খতাব রদি আল্লাহ আলানহ সেই আমানি লোকদের কাছে গেলেন যে জিজ্ঞাসা করেন কি ব্যাপার তোমার খালি হাতে আসছো কেন তখন তারা তাদেরকে পরিচয় দেন আফনুল মুতাবাক যে আমরা হলাম আল্লাহর উপর ভরসাকারী ওমর ফারুক রদি আল্লাহ আল তখন তাদেরকে বললেন যে তোমরা আল্লাহর উপর ভরসাকারী নয় বরং বাল আন্তুল মুতাওয়া কিলুন তোমরা হলে আসলে তাবাক্কুলের নামে প্রহসনকারী কারণ তাবাক্কুল কাকে বলা হয় তাবাক্কুল বলা হয় আমার ফারুকদি আল্লাহ বললেন যে তুমি তোমার খেতের মধ্যে ফসলের জমিতে তুমি ফসলের বীজ বপন করো তারপরে ফসল হওয়ার জন্য আল্লাহর উপর নির্ভর করো ফসলের খেতে তুমি বীজ বপন করবে না বাগানে তুমি বীজ বপন করবে না এমনিতেই আল্লাহরাবলাহ আলমিনের উপর ভরসা করে বসে থাকবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমার ফসলের ক্ষেত জুড়ে ফসল উৎপাদন করে দিবেন। আর তুমি সেখানে কোনো পরিশ্রম করবে না সেখানে ফসল উৎপাদনের বীজও বপন করবে না এটার নাম তাবাক্কুল নয় বরং এটা হলো তাবাক্কুলের নামে প্রহসন তুমি বিবাহবন্ধন আবদ্ধ হবে না অথচ তুমি আশা করবে যে তোমার জন্য সন্তান হয় এটা যেরকম তাবাক্কুল নয় আল্লাহ যেন তোমাকে সন্তান দেন আল্লাহর উপর সন্তানের জন্য নির্ভর থাকা এটা তাবাক্কুল নয় বরং এটা হলো তাবাক্কুলের নামে প্রহসন হাজত ইব আব্বাস রাজি আল্লাহআ কোরআনে পাখের আয়াত আলবাব এই আয়াতের শাহ নজুল তথা এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন বলেছেন যে ইমানের মধ্যে কিছু লোক ছিল তারা হজের মৌসুমে তারা হজ করতে চলে আসতো ইমান থেকে সাথে তাদের কোনো পাথেও এবং কোনো উপায় উপকরণ তাদের কাছে থাকতো না এ অবস্থাতেই তারা সেখান থেকে চলে আসতো মক্কা মদিনায় এসে তারা অভাবে পড়তো আর সেই হজের মৌসুমে হাজি সাহেবদের কাছে তারা হাত পেতে তারা নিজেদের অভাব নিজেদের প্রয়োজন পূরণ করার চেষ্টা করত আর তারা তাদের নিজেদেরকে নাম দিত যে আমরা হলাম আল্লাহর উপর ভরসাকারী আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন ইয়ামানের এই শ্রেণীর লোকদের এই কার্যক্রমকে আল্লাপা আকরব্বুল আলমিন অপছন্দ করলেন আল্লাহ এটাকে অপছন্দ করে আল্লাহ আল্লাপা আকরবুল আলমিন নির্দেশ জারি করলেন ওয়া তাজু যে এভাবে ইয়ামান থেকে আমার বাইদুল্লা শরীফে উপায় উপকরণ ছাড়া চলে আসার নাম তাবাক্কুল নয় এটার নাম থাবাক্কুল নয় বরং তোমরা উপায় অবলম্বন করো পাথেও সংগ্রহ করো সর্বোত্তম পাথেও সবচেয়ে সফরে ভ্রমণের ক্ষেত্রে সর্ব উত্তম পাথে হলো এই যে তোমরা কোনো মানুষের কাছে হাত পাতা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে তোমরা বিরত থাকবে তোমরা এত করবে এটাই প্রকৃত সর্বোত্তমাকুল কাকে বলা হয় আসল তুল কোনটা এবং ইসলামের নিকট গৃহীত গ্রহণযোগ্য তাবাক্কুল কোনটা এবং আল্লাহাক রব্বুল আলমিনের নিকট একসেপ্টেড তা এটা কিন্তু স্পষ্ট বুঝে আসতেছে যে উপায় উপকরণ ছাড়া টাকা পয়সা ছাড়া কোনো সহায় সম্বল ছাড়া হজে চলে গেলাম তারপরে সেখানে মানুষের কাছে আমি ভিক্ষা করলাম আমি ভিক্ষার জন্য হাত প্রসারিত করলাম আর আমি বললাম যে আমি মোতাবাক্কেল কাজে তোমরা আমাকে সাহায্য করো আমি আল্লাহর উপর নির্ভর করেছি কাজী মানুষ তোমরা আমাকে সাহায্য করো এটি তো আসলে আল্লাহাক রব্বাহ আলমীর উপর সাহায্য আল্লাহর উপর নির্ভর করা হলো না মানুষের কাছে হাত পাতার জন্য এটি একটি সিচুয়েশন এবং মানুষের কাছে ভিক্ষা করার জন্য এটি একটি প্রক্রিয়া তৈরি করা হলো এই জন্য এই প্রক্রিয়াকে খলিফতুল মুসলিমিন ওমর ফারুক রতি আল্লাহ তালু তাবাক্কুল নয় বরং তাবাকুল বলেছেন তাবাকুল শব্দের অর্থ হল যে তাবাক্কুলের ভান ধরা অর্থাৎ তাবাক্কুলের নামে প্রহসন করা প্রিয় দর্শক কাজে আমরা বুঝতে পারলাম যে প্রকৃত তাওয়াক্কুল আসলে কাকে বলা হয় সম্পদ উপার্জন করা সম্পদ উপার্জনের জন্য শ্রম ব্যয় করা সম্পদ উপার্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা এটা কোশ্চিন কালেও তাওয়াক্কুলের সঙ্গে সাংঘর্ষিক নয় এবং এটা তাবাক্কুলের বিপরীত কোনো চিন্তা এবং বিপরীত কোনো দর্শনও নয় বরং ইসলাম মানুষকে যে তাবাক্কুলের শিক্ষা দিয়েছে সেই তাবাক্কুলের জন্যেই উপায় উপকরণ এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করা অপরিহার্য এভাবে চেষ্টা করে তালাবু কাসবিল হালাল করে আয় উপার্জন করে তারপরে জীবন জীবিকা নির্বাহের জন্য নিজের আয়ের উপর নির্ভর করা যাবে না কারণ আমি যে আয় করেছি আমি যে সম্পদ আহরণ করেছি এই সম্পদ যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে এর কোনো নিশ্চয়তা নেই কাজেই চেষ্টা করতে হবে মেহনত করতে হবে উপায় উপকরণ সংগ্রহ করতে হবে কিন্তু বিশ্বাস এবং আস্থা থাকতে হবে আল্লাপাক রব্বুল আলমিনের উপর এটাই হলো হাকিজ তাবাক্কুল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যথাযথ অর্থে আল্লাপাক রব্বুল আলমিনের উপর তাবাক্কুল করবার ভরসা করবার তৌফিক দান করেন এবং আমরা যেন নিজেদের জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে উপায় উপকরণ অবলম্বন করার যে কথা বলা হয়েছে সেই উপায় অবলম্বন করে আমরা তালাবু কাসবির হালাল বৈধ পথে হালাল পথে উপার্জন করার গুরুত্ব উপলব্ধি করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বর আলোচনা শুনবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ও আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলমিন ওসালামু আলিকুম রহমতুল্লাহ Allah Allah a ইসলামের উপরে আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদানি আহমদুল্লাহ বিনাম্মদার হুসেন হারুন হুসেনের উপস্থাপনায় अनन्य गुणावलि देख अनुष्ठान माना दुनिया आज रत साढ़े न पुन सम्प्रचार सकाल आठ टेल टी